আনাস ইবনু মালিক রাত আনহু হতে বর্ণিত তিনি বলেন মুসলিমগণের সংখ্যা বৃদ্ধি পেলে তারা সালাতের সময়ের জন্য এমন কোনো সংকেত নির্ধারণ করার প্রস্তাব দিলেন যার সাহায্যে সালাতের সময় উপস্থিত এ কথা বোঝা যায় কেউ কেউ বললেন আগুন জ্বালানো হোক কিংবা ঘণ্টা বাজানো হোক তখন বিলাল রদ্দুল্লাহ তাল্লাহ আনহুকে আজানের শব্দগুলো দু দুবার এবং ইকামতের শব্দগুলো বেজোর বলার নির্দেশ দেওয়া হলো।